তিন দিনব্যাপী ঐতিহাসিক আলহাজ হজরত হাফেজ মালান আব্দুল নেসারি পীর সাহেব রসুলপুরি Jir Islam Jir Islam Zindabad Zindabad Jir Islam Jir Islam Zindabad Zindabad Silsilay e Budani Zindabad Zindabad Silsilay e Madani Zindabad Zindabad Silsilay e Nisari Zindabad Zindabad Billah Tibbi Ah! قال عمي يا اول والسلام على سيدنا الله رحمه سيد الرسل وافضل وعلى آله وأصحابه أجمعين صلاة وسلاماً دائمين مترازمين إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الزكر تلاوت القرآن وأفضل الزكر لا إله إلا الله وقال تعالى اذكر اسم ربك রিবাল রাহে কল বিশেদা এসে ওষাযো সামান পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তি তালাশ করে আমিও শান্তি তালাশ করি আপনিও শান্তি তালাশ করেন প্রত্যেকেই আমরা শান্তি তালাস করি কিন্তু শান্তি নাই আল্লাহক বলেন যেই কলবে আমার জিকির আছে সেই কলবে শান্তি আছে আর যেই কলবে যেই অন্তরে আমার জিকির নাই সে অন্তরে শান্তিও নাই গাড়ি বাড়ির মালিক হলে শান্তি হয় না পদের মালিক হলে শান্তি হয় না সম্পদের মালিক হলে শান্তি হয় না আল্লাহ কয় নামাজের শান্তি জিকিরের শান্তি আল্লাহ রসুল বলেন নামাজের শান্তি জিকিরের শান্তি ओलामा इकरम बोलें नामजे शांति जिकिर शांति बुजुर्गानद्दीन बोलें नामजे शांति जिकिर शांति नामज में क्या मजा है शेष दामेजा कर देख लो जिकिर में क्या मजा है शेर झुका कर देख लो নামাজিজি কি মজা শেষদার মতন কয়েকটা শেষদার দিয়েই দেখালিন রহমতল আলমিন আলামিন দ আলম হজরত মোহাম্মদুর রসুল্লাহ सल्लाल। जा तार चोक दिया, पात्ला पात्ला पानी जाए नाम जिंदगी कत नाम पढ़ल तो দুপোটা পানি গড়িয়ে পড়ল না আল্লাহবা মহাবতে আমাদের যদি কারো চোখ দিয়া পানি পরে তাহলে সে যেন মনে করে যে আমার রুহের সাথে আল্লাহ তালার সাথে দিদার হয়ে গেছে দলিল সালাত সালাদ সালাত সালাদামের নামাজ আউলিয়া ক্রামের নামাজ কেমন ছিল তলাশ করে দেখি ইমাম আবু হানিবা রহমতুল্লাহ নেই কোনো লোক অজু করলে উনি দেখতেন অজুর সাথে ওজুর পানির সাথে গুনা ভাসতে যাইতেছেন কেউ অজু করিয়া উঠলে তার মাথায় হাতার গুনার থেকে তো তোমার অজুর পানির সাথে আমি জেনার গুণা ভাসতে দেখেছি আমাদের সেই চোখ নাই জোবান বন্ধ করো সামরার কান বন্ধ করো আল্লাহর পক্ষ থেকে তোমাকে নূরের জোবান নূরের কান নূরের চোখ দান করা হবে মনসুর আল্লাস কে যখন শুনে চড়ানো হল তার হাত কাটার হুকুম হল তিনি বলেন আগার দুরামি ফেরাকার বারু আনি মোলা কাত আমার এই চামড়ার হাত কাটা সহজ যেই হাত দিয়ে আমি দমে দমে আল্লাহতালার সাথে মুলাকাত করি মুসাফা করি আমার সেই হাত কাটার সত্যিকার নাই বাবা হজরত আবুল হাসান নামাজ পড়তেছেন আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই খোরাসনের শাহী মসজিদে जुमार नमज पढ़े मुक्त सालाम फिर इमाम सहेब के बोलते खतीब आपकी गपतेगु आपनर सार्थी कथा बारा गुप्तेगुमेब छ सबा जा हसान खेर सामने बसते दरबे साहब की बोलते चानी बोल की बो भाई अपने नाम मध्य दौरा আমি আপনার সাথে দৌড়াইতে দৌড়াইতে হয় গেছি। বলে বলে বাহ আপনি নামাজে দাঁড়াইয়া চলে গেলেন করাচি লাহোর সেখান থেকে দারুচিনি এলাচি এগুলো খরিদ করিয়া নিয়ে গেলেন বাংলায় সেখান থেকে নারিকেল কিনে নিয়ে আসলেন নারী নারিকেল নিয়ে আসে আবার চলে গেলেন আরবে সেখান থেকে আবার খেজুর আনলেন খেজুর আনে বিক্রি করলেন ঘোড়া সামনে এরপরে আবার নামাজে দাঁড়াইলেন আমিও আপনার পিছি পিছিয়ে আপনি যা করছেন আমি सब जानी एगुल कर मुझे तो मालूम नाम तो जाना आपने आले काश सत्य कर আমি জীবনের মনে তো করলাম। আজ থেকে আমি খুশুখুজুর সাথে নামাজ পড়ব হজরত আবুল হাসানি তখন বললেন আয়াতে কদ আপলাহার দেখুন আয়াতে কদ আপলাহার দেখুন গৌরকুন্দার মানি সি কুন কদ আফলাহ আল মুমিনুন আলযিন হুম ফি সলাতিহম খাশিয়ুন এই আয়াতের পরে আমল करिए তাহলে আর কোনো সমস্যা হবে না বাবা ওয়াশ করতে বসিনাই কারণ বহুতলাম এক আছেন শুনলে খুশি হবেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে হজরতান যুক্তিবাদী উনি আসছেন তারপর সাইবি না মিজানুর রহমান সাইফ তো উনি আসছেন তারপরে আলহাজ মৌলানা নজরুল ইসলাম উনিও আসতেছেন পথে আরো যে কে কে আসবে এখনো বলা যাচ্ছে না আমার ওয়াজ আপনারা বিভিন্ন এলাকায় গিয়ে শোনেনি আমি ওয়াজ করতে বসি নাই আমি বসছি একটু আলাপ আলোচনা করার জন্য হার কে খাদ গোবে খাদো হা জীব দার বাকে কয় তুই আয় ডরাইস ভয় পাইস না ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই শত শত অন্যায়ের অপরাধ যদি তুই করিয়া তাক আমার দরজা খোলা ঢুকলেও পারো না ঢুকলেও পারো ঢোকা না ঢোকা তোর ইচ্ছা আমার দরবার যখন আসবি আমার কুদরতি পায় কপালটা বিষাইয়া কদামাই রহমান কদামাই রহমান আমার কুদরতি পায় কপাল মিশাইয়া সুবাহরিয়ার আলা করিয়া যখন আমাকে ডাক দিবি তখন তোর মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না শুধু তুই আর আবি আবি আতু মান তু সুদান তুমান সুদি মান্তু সুদান্তু যা সুধি হার তরফে তোমার খেলা দেখসি আজু কি আমাকে আমি তালাস করলে শুধু তোমায় দেখি ফাই নামা বা ফসামা ঵চহনলা ইশকে জানো তুরে আমদা আশেকা তুরে মস্তো খরে মুসা সাইকা হুষে মসলমা হুষে নামানো হুষে বে নাম পাগন দুনিয়ার চালাকি লাঠি মারো চুরি সট্টামি বদমাসি লাঠি মারো মদের কারখানায় লাঠি দাও গাজার কারখানায় লাঠি মারো নামাজে দাঁড়াও আল্লাহর তরফ থেকে তোমাকে মোহাম্মদী জ্ঞান দান করা হবে শুধু মুহাম্মাদি জ্ঞান নয় একখানে মোহাম্মদ রকেট ও পাইয়া যাওয়া মারিসারি ঘুরসেনিস দুনিয়ার মানুষ রকেটে চড়িয়া সানদের দেশে বলে যায় আর একদল আল্লাহর পাগল আছে তারা দৈনিক পাঁচ বার মোহাম্মদ সরিয়া শরিয়া স্বয়ংদের মালিকের সঙ্গে দিদার করতে হয় পুরো গেল মানুষ যে সবসে বেতর দিদারে তুলে সুলে সুন্দর রুস্ক এগুলো ভয় আল্লাহ অল্লাহ অহু আল্লাহ الله هو الله, الله, <يصحة> الله. الله, <رص> الله, الله <ترجمة> لا اله الا الله, الله محمد رسول الله খেয়াল করি শোনো খেয়ালে হয় মানুষ হয় দেউলিয়া মায়ের ছেলে পেলে দুই রকম একরকম ছেলে পেলে আছে দুধ না দেলে বসে বসে কেবল কান দেয় দুধ না দেলে বসে বসে কান দেয় मेर गए कीबी ना का दीबी एनिया खुशी बेलाउ सर जरा तरह के दूध दे এই বেলার সেরাপাটি হইয় না বসে বসে কান্দ চোখের পানি ফেল আল্লাহ রসুল বলে আতাইবু হাবিবুল্লা যেই ব্যক্তি গুণার থেকে তবা করে সেই নারী পুরুষ হল আল্লাহ পাকের প্রকৃত বন্ধু जीवन भर कत गुना को शेस तोमार खबर तुम जान हमार खबर जार जार खबर से भलो जानी बाले घर पर हईते आज पर कत पाप कर गुणार ऑडियो गुणार भिड ওলার কাছে সংরক্ষিত আছে এগুলি যখন প্রকাশ হয়ে যাবে পীরের পীরগিরি বক্তার বক্তাগিরি আলেমের আলেমগিরি সব ফাঁস হইয়া যাবে কিছুই বা কি থাকবে না দুই চোখের পানি ছেড়ে দাও भलोधान सीझा धान एक संगे बिक्री हा जाए कान दुनिया मानूष और ना कानिया मानूष एक ही संगे आल्लर प्रेम बजारे बिक्री हा जाए আমার সাথে কান্না জড়িত কণ্ঠে বলো আল্লাহ আমি আর না ফরমানি করব না আমায় ক্ষমা কর আল্লাহ আমি যাহার নামের আসামি মনের কাছে জিজ্ঞাসা করে দেখো আমি আসামি কিনা সারাটা জীবন আল্লাহর আদেশ নিষেধের বিরুদ্ধ চরণ করেছি তাহলে অবশ্যই আমি আসামি दाड़ी पा मानुषा लज्जा पान बड़ सरम पान दान चोर पानी आल्ला जाए शादी दुनिया घूषे दारू जाए हास বুদ্ধিমান মানুষ কখনো দুনিয়ায় বেশি হাসে না তারা কান্দে আলা সালাসবির ও আইনুন মাম্মা চোখের পানি ছেড়ে দাও মদ ঘোর গাঁজা ঘোষ তারি যারা আসো ঝড়ের সময় হয় আমি আল্লাহর রহমতের আছে কল্পনায় কল্পনায় মাওলার ক্ষুদ্রতি পাও দুইখান ধরো নড়িয়া চক্ষের পানি সারিয়া দাও বলো আল্লা फरमानी कर क्षमा करामेर आसामी साराटा जीवन आल्ला आदेश निषेध वीरुद्ध चारण कर खबर तुम्हें खबर जार जार खबर से भलो जानी मृदु मृदु आवाजे उच्चारण करो कान्ना जरित कण्ठे बल्ला फरमानी करब ना क्षमा करो अल्लाह कबरपुर जत्री जरा कबरपुर जी তারা দুই চক্ষের পানি ছেড়ে দাও আর যারা কবরপুরের যাত্রী নয় তাদের কান্নার কোন দরকার নাই ফিল জান্নাতি অনফিল হাসরের দিন এক দল যাবে জাহান নামে আরেক দল যাবে জাননাতে আমি যেন কোন দলে যাই এ বাবা খেয়াল করো খেয়াল করো আমাদের বিরুদ্ধে পাঁচটা মামলা আছে পাঁচটা মামলা আছে এক নম্বর অগতের মামলা দুই নম্বর কবরের মামলা তিন নম্বর আসরের মামলা চার নম্বর বিজালের মামলা পাঁচ নম্বর পলসিরাতের মামলা বেনামাজির কবরের মধ্যে নিরানব্বইটা সাপ আসবে নিরানব্বই চার সাপা যারা নামাজ পড়ো না যারা নামাজ পড়ো আজ থেকে তারাইয়া অদা করো যে জীবনে নামাজ কামাই দিব না আসো একটু বেডামাজি তারা আসো তারাও যারা বোমাজি আসো তারাও বোমাজি বেনামাঝি কত লোক হে আন্লাহ গাছ লাগাই আমি ফল দেওয়ার মালিক তুমি আন্লা গাছ লাগাইলাম আমি ফল দেওয়ার মালিক তুমি এরা আর নামাজ কামাই দেবে না ওয়াদা করছে কবুল করিয়া নাও সরকারের রাতে থেকে ফিরাইয়া তোমার হাতি দিয়ে গেলাম আগামী মাফেল পর্যন্ত আমি আর বাইসা থাকবো কিনা জানি না বাবু এদেরকে কবুল করিয়া না এগুলোর সামনে বসে কিন্তু নেই বস এক গাছ দাড়ির সাথে সত্তর জনিত ওই আল্লাহ পবিত্রতা বয়ান করিতেছি যিনি মেয়ে मेदिया पुरुष दे दि सज्जित करी कमाओ कार वादा करो दाड़ी कमाना दाड़ाओ मुटेर कम जरा सूट्टुट्ट करो ता दाड़ एक मुठ हाड़ी काटा जाए এক ফুট হলে দাড়ি কাটা যায় এক ফুটের কম হইলে কাটা যাবে না হারাপ কতজন আল্লাহ তোমার রসুলের সঙ্গে সাক্ষাৎ না করাই এদেরকে কবরে নিল না আল্লাহ গ এদের এরা দাড়ি কামাইবে না আওয়াদা করছে এদেরকে কবুল করিয়ে নিও গাছ লাগাইলাম আমি ফল দেওয়ার মালিক তুমি আগামী মা আপিল পর্যন্ত আমার আর সময় আছে কি না। তো আমি জানি না মাবুদ। আমার এই রুহানি সন্তানগুলিকে তুমি কবুল করে নিও টারেট বিট খাওয়া গুনা ডাক্তারি মাথেও দোষ আল্লাহ রাইনুজয়ী দোষ এই বিড়ি সিকারেট যারা খাও दराइा वादा करो सीगारेट खबाना कौन आसो दारिगारेट धर मार्शा अल्लाह गलम फल देवर मालिक तुम एरा बड़ी सीगारेट खाना এদের মুখ তুমি পবিত্র করিয়া দিও এই মুখ দিয়ে তোমার কাছে যা তুমি দাবি পূর্ণ করে দিও মদ খোস গাঁচাখোস তাড়ি বাম এ যাদের খাওয়ার অভ্যাস আছে আজকে তারা ইয়া অদা করিয়ে যাও কপাল খুইলা যাবে কপাল খুলবে কয়জন আছো দ্বারাও আসতে কতজন আল্লাহ মুখখর গাজাখর তারিখর বাংখর এদেরকে আমি তারাইতে বলছি এদেরকে তোমার প্রেম বুদ্ধি জাপান করাইয়া কবরে নিও তোমার প্রেম বুদ্ধি জাপান করাইয়া কবরে আল্লাহ এদেরকে কবুল করিয়ে নাও তোমার প্রেমের আগুন এদের অন্তরে দাউ দাউ করিয়া দাঁড়াইয়া দাও আল্লাহ আমার কণ্ঠে আওয়াজ নাই কিন্তু অন্তরে আছে ব্যথা যার অন্তরে আছে মাওলা প্রেমের ব্যথা তার অন্তর থেকে বাহির হবে নিত্য নূতন কথা দোয়া করিয়ে দিসি তোদের জন্য তোদের জন্য দোয়া করিয়ে দিস বসো বসো বসো আমরা অন্য হো আমরা হো আম রসুল্লাহ টিভি আছে কার বাড়ি আজ থেকে টি বাড়ি থেকে নামাবা ওদা করো कय आसो टीवी टी टिशन शय बक्स कयन आसो दाराओ्ला गाच लगाम फल देवर मालिक तुम आल्ला कथा बोलते कष्ट ए कबुल करिए ना এদের অন্তরের মধ্যে এদের অন্তরের মধ্যে আর শিমের টিভি সেট করিয়া দাও বস কথা বলতে বলতে অনেক সময় নষ্ট করছি আল্লাহ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 الله لا اله Inna Allah la হে ধার রাজ হে ধার রাজা হে ধর সুন্দর এসর র Inna Allah <laughs> Inna Allah <laughs> Inna Allah Inna Allah Inna Allah Inna Allah Inna Allah Inna Allah Inna Allah Inna Allah Inna Allah Inna Allah Allah Inna Allah Inna Allah Allah Inna Allah Inna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 Allah, Allah